السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنام والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم جعلنا من عبادك الصالحين وجعلنا من عبادك المتقين يا الله আপনি আমাদের সবাইকে আপনার নেক নেকর অন্তর্ভুক্ত করে নেন আমাদের সবাইকে মুক্তাক্ষী হওয়ার দান করুন সুপ্রিয় দর্শক পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আর প্রার্থনা করছি আপনাদের নিকট আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই প্রোগ্রামগুলোর ওয়াসিল আমাদের ইমানকে তাজা করা আমলকে বৃদ্ধি করা তফিক দান করুন সুপ্রিয় দর্শক চলুন আজকের পর্ব শুরু করা যাক আমরা আলোচনা করছিলাম এসবাবন নজুল নিয়ে শাহ নজর নিয়ে কোরআনে পাকের সাথে যার সম্পর্ক রয়েছে গত পর্বে আমরা সবাবন নজুল বলতে কি বুঝাই সেটা আলোচনা করেছি আনে পাকের মধ্যে কিছু আয়াত আছে যে সংখ্যা বেশি যার মধ্যে কোনো সব বা প্রেক্ষাপট নেই আল্লা পাক তার নিজ থেকেই যখন যেটা প্রয়োজন মনে করেছেন নাসিরগুল আবার কিছু আয়াত আছে যেগুলোর প্রেক্ষাপট ছিল হয়তো ঘটনাকেন্দ্রিক নয়তো প্রশ্ন কেন্দ্রিক আমরা এই পর্যন্ত এসে থেমেছিলাম আজকে আমরা সামনের দিকে অগ্রসর হব যে আসবাবুর নজরুলের হেকমত কি রহস্যটা কি এরপর আমরা আলোচনায় যাব এটা জানলে আমাদের লাভ হবে কি এবং এভাবে সামনে আমরা ধীরে ধীরে অগ্রসর হতে থাকব এবং এ বিষয়টি ওয়ার্ল্ড ওয়াইড সবার কাছে পরিচিত বিশেষ করে কোরআন রিসার্চ সেন্টারগুলোতে যেখানে ইউনিভার্সিটি লেভেলে বা অন্য লেভেলেও ये को चान। एक आलदा सबजेक्ट हिसाब से पढ़ाना है सेगल सामने उपस्थापन करा कुरआन के जानते चान बुझे चान कुर गवेषणा करते चान तत्यं प्रयोजन अन्न थुल्भवना आटे कुरआनर आयात नाजुल है से प्रेक्षपट ना जानार कारण से भिन्न भावे तफसिल करते ही मारा भूल কোরআনকে বুঝতে হলে পরিবেশ পরিস্থিতি ইত্যাদিকে সামনে রেখে কোরআনকে বুঝতে হবে এবং সেটাকেই আমাদের সমাজের তার প্রতিফলন ঘটাতে হবে কারণ কোরআন কেমত পর্যন্ত থাকবে এবং যে সমাজেই আমরা বসবাস করি না কেন কোরআনের প্রতিটি আয়াত সেই সমাজের জন্যই প্রযোজ্য কারণ আমরা আমাদের জীবনকে গড়বো কোরআনের মতো করে কোরআনকে আমাদের মতো করে পরিচালনা করবো না এখানেই কিন্তু একটা সমস্যা আমরা পড়ে গেছি আমরা কোর আন মানি কিন্তু কোর আনের মতো করে নিজেরা চলতে পারি না বরঞ্চ কোথাও কোথাও দেখা যায় আমরা আমাদের মতো করে কোরআনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি এটাই ভুল না কোর আনকে বুঝতে হবে জানতে হবে মানতে হবে কোরআনের মত করে কারণটা আল্লাহর কালাম আল্লাহর কালাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেন ঠিক সেভাবে আমাদেরকে চলতে হবে এটাই হচ্ছে কিন্তু শানের নজরুলের মূল রহস্য আমরা এখানে দেখছি হেকমত মূল রহস্য সম্পর্কে বলতে গিয়ে বলা হচ্ছে মা আরিফাতফর যে ওর আনের অন্তর্নিহিত যে বিধান যে অ্যাপ্লিকেশন বা আপিল রয়েছে এটা সম্পর্কে জানা যা একজন ইমানদারদের জন্য যেমন উপকারী ঠিক তেমনিভাবে অমুসলিমের জন্য উপকারী তার জীবনের সাথে মেলা দেখে যাবে হয়তো অনেক সময় তার জীবনের সাথে সেটা মিলে গেছে সে বলবে সম্ভবত আমার জন্যই এই আয়াতটি নাজিল হয়েছে ধরনের বহু ঘটনা আছে যে সাহাবি তাহাবি অন্য বলছেন আরে মনে হচ্ছে যেন এই আমার জন্য নাচি হয়েছে তখন কি তার ইমান দুর্বল হবে আরো চাঙ্গা হয়ে যাবে আচ্ছা যদি সত্যিকার অর্থে সে সত্যকে জানতে চায় পেতে চায় তাহলে হতে পারে কোরআন একিম তার ইসলামের কারণ হতে এবং এই কারণে সে মুসলমান হয়ে যেতে পারে প্রচুর ঘটনা আছে সাহাবিদের মাঝেও যেমন আছে পরবর্তীতেও আছে এবং এখনো অহরহ ঘটছে যে কোনো মুসলমানের দাওয়াতে নয় বরঞ্চ কোরআন অধ্যয়ন করে আল্লাহর অনেক অমুসলিম বান্দা কোরআনের হাতে নিজেকে সমর্পণ করে দিয়েছে মুসলমান হয়ে গেছে এটা কোরআনের কারণ এই কোরআন যেটা যে কারণে নাজিল করা হয় জন্য যিনি এটা নাজিল করেন অর্থাৎ আল্লাহ जार ऊपर नाजिल कर सोल्ला सल्लाहम तरह सत्यत सुप्रिय दर्शक अमुसलिम एखे और अंतर्निहित रहस्य रा सत्य अनुसंधान कर तरह जो इम्लमर कारण होते और जरा सत्य अनुसंधान ना कर सर इसलमर बिुदे अवस्थान ग्रहण कर তাদের জন্য কিন্তু তাদের কুফুরির জন্য এটা কারণ হয়ে যেতে পারে তারা জেনেও না জেনার ভান করার কারণে তারা আরও বেশি শাস্তিযোগ্য অপরাধে লিপ্ত হয়ে যাবে সুপ্রিয় দর্শক এই ছিল পাকের সব নজরুল জানার মূল অন্তর্নিহত রহস্য আচ্ছা এর উপকারিতা বেশ কিছু উপকারিতা রয়েছে এটা জানার ক্ষেত্রে আমরা ধীরে ধীরে আপনাদেরকে বলছি প্রথম উপকারিতা সম্পর্কে বলা হয়েছে যে কোরআনকে বুঝার ক্ষেত্রে শানজুর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলিষ্ঠ ভূমিকা পালন করে কেন না কারণ জানলে পরেই এই কারণের কে কেন্দ্র করে ভিত্তি করে যে ঘটনা প্রবাহ ঘটে সেটা বোঝাটা সঠিক হয় আমরা বলি ধোঁয়া দেখছি তো ধোঁয়াতে কি বোঝানো যাচ্ছে যে কোথাও আগুন লেগেছে তাহলে এই ধোঁয়া এটা কারণ না আগুনটা হচ্ছে কারণ ধোঁয়া উদ্গিরিত হচ্ছে কিন্তু ধোঁয়া আমাকে বলে দিচ্ছে যে কোথাও আগুন লেগেছে তাহলে এই কারণটা জানার কারণে বিষয়টা আমার সামনে ধরা পড়ার কারণে বিষয়টা সুন্দরভাবে বোঝাটা কি হলো খুব সহজ হয়ে গেল দি প্রখ্যাত একজন আলিমাব নজর গ্রন্থ লেখক রচয়িতা অনেক তিনি বলেছেন দেখো আনের আয়া ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত না গবেষক লেখক পাঠক সেই আয়াতের কারণ কি নাজিল হওয়ার কারণ কি বা এর সাথে সম্পৃক্ত ঘটনা কি সেটা না জানবে ততক্ষণ পর্যন্ত সে কোরআনের আয়াতের অর্থ মর্মার্থ অনুবাদার্থ বা ব্যাখ্যার্থ বা সব কিছুই সঠিকভাবে সে বুঝবে না আরো শুনুন ইবনুদাক ঈদ আরেকজন বড় প্রখ্যাত আলিম তিনি বলছেন বয়ান উ নজুল কোরআনকে বোঝার ক্ষেত্রে জানাটা বলিষ্ঠ একটি উপায় এবং অবলম্বন পদ্ধতি কোরআনের নাজিল হওয়ার প্রেক্ষাপট ঘটনা কারণ যদি জানা থাকে তাহলে তার জন্য সহজেই সেই আয়াতের মর্মার্থ সেই আয়াতের অভিব্যক্তি বোঝা সহজ হয়ে যায় وعندما قالت ابن تيمية رحمه الله جنة قالت معرفة سبب النزول يعين على فهم الآية سبب النزول شمپور جانا آية بوجهار خطر شوحيوك فإن العلم بالسبب يوررس العلم بالمسبب كارون كارون جو دي جانا تھا كارون جو دي جانا تھا كارون সেটা অটোমেটিকলি জানা হয়ে যায় সুপ্রিয় দর্শক আমরা তো এই পর্যন্ত যে সব জানার ক্ষেত্রে কি কি ফাওয়াদ বা উপকারিতা সেটা আলোচনা করছিলাম মাত্র একটি আলোচনা করেছি এই জন মনীষীর বক্তব্যের সাথে বোধ হয় দু একটু উদাহরণ দিলে আরও সুবিধা হবে তাই উদাহরণ পেশ করা যাচ্ছে যে মারওয়ান এবনুল হাকম তিনি কোরআনের আয়াত পড়ছেন কি পড়ছেন أعوذ بالله من الشيطان الرجيم لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم فلا تحسبنهم بمفازة من العذاب কিছু মনে করো না তাদেরকে মনে করো না এমনটি যারা কি করে আনন্দিত হয় কিসে বিমা আছে তাদেরকে যা কিছু দান করা হয়েছে সেই প্রাপ্তির জন্য এবং তাদের একটা গুণ হল ওয়ুহিবাদুম তারা কাজ করে নি যে কাজ করেনি সেই কাজ না করেও তারা তার প্রশংসা পেতে চায় ফেলা তাহসবেন নাহম আপনি তাদেরকে মনে করবেন না বিমা মিনাল আজাব যে তারা শাস্তি থেকে রেহাই পাবে ওয়ালাহুম আজহাবন আলিম না তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে এই আয়াতটা পড়ার পর মারওয়ান ইব্রাহকাম বলছেন আলি এমরানের একশো অষ্টআশি তম আয়াত তিনি বলছেন মারওয়ান ইব্রাহকাম বলছেন উতি। তাকে যে জিনিসটি দেওয়া হয়েছে এই বিষয়ে প্রত্যেকটি মানুষই আনন্দিত হতে চায় আর করেনি সে আমি যেটা করিনি মানুষ সেই ধরনের কিছু নিয়ে আমার প্রশংসা করুক যদি তাই হয় আমাদের সবাইকে শাস্তি ভোগ করতে হবে সুপ্রিয় দর্শক এই ছিল মারওয়ান ইবনুল হাকামের নিজের চিন্তার বুঝ তিনি এটিই বুঝেছেন কিন্তু তার এটা কি সঠিক ছিল না কেন আমরা সেই উত্তর খুঁজব বিরতির পর আমরা আশা করছি বিরতির পরে সে আপনাদেরকে আমাদের সাথেই পাব ভালো থাকুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দু জানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 হেকামের কথা তিনি যেটা বুঝেছেন আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি তিনি মনে করেছেন যে এটা স্বাভাবিক মানুষের নেচার কাজেই যদি তাই হয় তাহলে কেউ রেহাই পাবে না কিন্তু حتى بينا له ابن عباس أن الآية نزلت. ابن عباس رضي الله تعالى عنهما تخون تاكي عاشل بشويته کھولي بولنجا. عاشل تومي جيبابي بوزي چو. بشويته كنت جيبابي نا. نزلت في أهل الكتاب حين سألهم النبي. رسول الله صلى الله عليه وسلم تا دركي كيسو پرسنو كوري چلو. الكتاب دركي. سألهم في اهل الكتاب حين سالهم النبي عن شيئين كونه اكيد বিষয় তাদের কাছে জানতে চেয়েছেন فكتموه إياه رسول الله صلى الله عليه وسلم কি সঠিক উত্তর দেয় এবং اخبروه بغيره বরং উল্টো জবাব দিয়েছে وراوه انهم اخبروه بما سالهم عنه আর ভাব করেছে এমন যে মনে হচ্ছে যেন নবীজি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন দিয়েছে আমরা তো আপনার প্রশ্নের উত্তর দিলাম কাজে আমরা প্রশ্ন যোগ্য সু হান্লা তখনই আল্লাপাক এই আয়াত নাজিল করে তাদেরকে জানিয়ে দিলেন যে এই ধরনের কাজ যারা করবে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে সুপ্রিয় দর্শক তাহলে আয়াতের অর্থ কি দাঁড়ালো যেটা আমি করিনি এমন কাজের জন্য যদি আমরা প্রশংসার দাবি করি এটা ঠিক নয় এটার জন্য শাস্তিরযোগ্য অপরাধ হবে আর আল্লাহ রাবুল আলমী কাউকে কোনো নিয়ামত যদি দান করে থাকেন সেই নিয়ামত প্রাপ্তির পর সে যদি আনন্দিত হয় তাহলে এতে কোনো দোষের কিছু নেই এরপরে কখনো কখনো দেখা যায় যে কোরআনে করিমের মধ্যে বিষয়টিকে কি করে দিয়েছে বলা হয় নির্দিষ্ট করে দিয়েছে নির্ধারিত করে দিয়েছে যে এখানে সবাইকে বোঝানো হবে না শব্দটা ব্যাপক কিন্তু দলিলটা তার নির্ধারিত করণের মধ্যে সীমাবদ্ধ ফঈদা ওরিফা সবাব যখন সে সবাবটা জানতে পারবে তখন অন্যান্য বিষয় থেকে এটাকে পৃথক করা তার জন্য কি হবে সহজ হয়ে যাবে আরও একটি বিষয় আছে যে দফ তা হমিল হাসার কোনো একটা বিষয়ে মনে করা হচ্ছে যে এর মধ্যে সীমাবদ্ধ কিন্তু আসলে সেটা তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরঞ্চ এর চাইতে আরো ব্যাপক হয় সেই জিনিসটা আয়াতুল করেছেন কি এমন কোন খাদ্য যেটা মানুষ ভক্ষণ করে যদি সেটা মৃত কোনো প্রাণী হয় অথবা প্রবাহিত প্রবাহমান কোন রক্ত হয়ের গোস্তি সম্পূর্ণ এগুলি হচ্ছে না গুনাহের কাজ এগুলিকে আল্লাহর নাম ছাড়া দেব দেবতা নামে জবাই করা হয়েছে সে অবস্থায় যদি একান্ত মজবুরের মাধ্যমে যদি কিছু তার ভক্ষণ করতে হয় তাহলে আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন এই ছিল আয় ইফার্লাহ দেখুন কাফেররা কি করল তারা আল্লাপাক যেটাকে হালাল করেছে তারা নিজ থেকে সেটাকে হারাম করেছে واحل ما حرم الله ار আল্লাহ পাক যেটাকে তাদেরকে হারাম করেছেন তারা সেটাকে হালাল করে নিয়েছে وكانوا على المضاد ده আই تصرفهم بقصد المخالفه তাদের অবস্থানটা হচ্ছে যে আল্লাহ যেটাকে হালাল করবেন আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে তখন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেয়া হলো যে তোমাদের এই খারাপ উদ্দেশ্য সফল হবে না এবং তোমাদের এই খারাপ উদ্দেশ্য গ্রহণযোগ্য নয় সুপ্রিয় দর্শক এভাবে কোনটা হালাল হবে কোনটা হারাম হবে এটা পান্দা নির্ণয় করবে না এটা নির্ণয় করবেন কে আল্লাহ রব্বুল আল্লাহ আল্লাপাকে স্পষ্ট বলে দিয়েছেন কোনটা হালাল করতে হবে সেটা পাক করবেন এবং কোনটা হারাম হবে সেটা আল্লাহ পাক জানিয়ে দেবেন কোরআনে পাক যেমন মুস্তাবেহাত এবং এর মাঝখানে সন্দেহজনক অধ্যায় রয়েছে সুপ্রিয় দর্শক এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের মধ্যে নজরুল যদি আমরা জানতে পারি তাহলে এই বিষয়গুলো নির্ণয়ে আমরা সেটা সহায়তা পেতে পারি আরো অনেক উপকারিত বলা হয়েছে যেমন বলা হয়েছে যে রসুল আলী আল্লাহর কাছ থেকে কিছু জানতে চান অথবা সাহাবেকরাম তার কাছে কিছু জানতে চান অথবা কোনো অমুসলিমও তার কাছে কিছু জানতে চান যেমন পিছনে আমরা শুনে আসছি এখানেও সেটা আসবে তখন আল্লাহ পাক আয়াত নাজল করে দেন নাজল করে সেই কিসের মানে সন্দেহের অপনোদন করেন সে প্রশ্নের সে জিজ্ঞাসার উত্তর দান করেন হ্যাঁ যেমন নাকি একটা আমরা দিই হাতটাহ আলিহুল ওয়াহিদা আলিহিল্লাহ প্রশ্নের উত্তর দেব অথবা আল্লাহ রাবুল আলমিন তার জবাব ওয়াহির মাধ্যমে জবাব দেন অথবা বিষয়টির রহস্য সম্পর্কে অজানা থাকে সেটা আল্লাপ পাকুম্মোচন করেন চলুন তাহলে এর একটা উদাহরণ আমরা নিতে পারি যেমন আমরা আগে বলেছি মিসাল ও কাউল কৌলা ওয়াসুহিনা যেটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সেটা কি আবার এখানে নিয়ে আসছি শাহিউল বুখারি বুখারি থেকে এটা গ্রহণ করা হয়েছে তিনি বলেন অবলম্বন করলেন তিনি কোন উত্তর দিলেন না আলিম তু আন্না তখন আমি বুঝে নিলাম যে তার উপর এখন এখান থেকে আমরা বুঝতে পারলাম কারো প্রশ্নের উত্তরে যে আয়াত নাজিল হয়েছে আমাদের সামনে এসেছে এর আরো উদাহরণ দুটো রয়েছে আমরা সেটা আজকে আর বলতে পাচ্ছি না কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে আগামী পর্বে ইনশাল্লাহ উপকারিতা সম্পর্কে আমরা আরো কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই রবীন্দ ও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 Peace TV মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন Peace TV কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRF Altrion Bank Quadrant Court 48 Kelthorpe Road Birmingham UK পোস্ট কোড B15 1DH শর্ট কোড 300083 সুইফট BIC কোড IBO BZB22 IBAN GB52 ALOYD 30963401 024192 जिरो डबल टू थ्री जीरोलर अकाउंट नंबर जीरो डबल टू थ्री जीरो थ्री टाइम पाठिएमेल कर